মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন কিন্তু হারা উদাসীনতায় মুখ ফিরাইয়া রোহিয়াছে যখনই উহাদের নিকট উহাদের প্রতিপারকের কোনো নতুন উপদেশ আসে উহারা উহা শ্রবণ করে কৌতুক ছলে قلوبهم وَأَسَرُ النَّجْوَ الَّذِينَ ظَلَمُوا هَلْ هَذَا إِلَّا بَشَرٌ مِثْلُكُمْ أَفَتَأْتُونَ السِّحْرَ وَأَنْتُمْ تُبَصِرُونَ وَأَدْرَ عَنْتُرَ تَكِي أَمَنُ جَوْقِي زَهْرَا زَالِيمُ تَهْرَا غُبَنِي بَرَا مَرْشَوْ كَرَي اتو تمہ در مطا ایک جن مانوشي طبق که تمرا সে বল আকাশমণ্ডলীয় পৃথিবীর সমস্ত কথাই আমার প্রতিপালক অবগত আছেন এবং তিনি সর্বশ্রোতার সর্বজ্ঞায় উহারা ইহা বলে এই সমস্ত অলিক কল্পনা হয় সে উহা উদ্ভাবন করিয়াছে না হয় সে একজন কবি অতএব সে আনয়ন করুক আমাদের নিকট এক নিদর্শন যেরূপ নিদর্শন সহ প্রেরিত হইয়াছিল পূর্ববর্তীগণ ইহাদের পূর্বে যেসব জনপদ আমি ধ্বংস করিয়াছি উহার অধিবাসীরা ইমান আনে নাই তবে কি ইহারা ইমান আনিবে তোমার পূর্বে আমি ওই সহ মানুষই পাঠাইয়াছিলাম তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো وما جعلناهم جسدا لا ياكلون الطعام وما كانوا خالدين এবং আমি তাদেরকে এমন দেহ করিনি যা খাদ্য খায় না এবং তারা চিরস্থায়ী ছিল না ثم অতঃপর আমি তাহাদের প্রতি আমার প্রতিশ্রুতি পূর্ণ করিলাম যথা আমি উহাদেরকে ও যাহাদেরকে ইচ্ছা রক্ষা করিয়াছিলাম এবং জালিমদেরকে করিয়াছিলাম ধ্বংস আমি তো তোমাদের প্রতি অবতীর্ণ করিয়াছি কিতাব যাহাতে আছে তোমাদের জন্য উপদেশ তবু কি তোমরা বুঝিবে না আমি ধ্বংস করিয়াছি কত জনপদ যার অধিবাসীরা ছিল জালিম এবং তাহাদের পরে সৃষ্টি করিয়াছে অপরজাতি। জাতি حَسُبَ بَأْسَنَا إِذَا هُمْ مِنْهَا يَرْكُضُونَ أتপর যখন উহারা আমার শাস্তি প্রত্যক্ষ لا تَرْكُضُوا وَارْجِعُوا إِلَى ما أُتْرِفْتُمْ فيه وَمَسَاكِنِكُمْ এবং ফির তোমাদের আবাস গৃহে হয়তো এ বিষয় তোমাদেরকে জিজ্ঞাসা করা যাইতে পারে উহারা বলিল হায় দুর্ভোগ আমাদের আমরা তো ছিলাম জালিন কে কর্তৃত শস্য ও নির্বাপিত অগ্নি সদৃশ্য না করা পর্যন্ত আকাশ ও পৃথিবী এবং যাহা উহাদের অন্তর্বর্তী তাহা আমি ক্রীড়াচ্ছরে সৃষ্টি করি নাই আমি যদি ক্রীড়ার উপকরণ চাহিতাম তবে আমি আমার নিকট যাহা আছে তাহা লইয়াই উহা করিতাম আমি তাহা করি নাই কিন্তু আমি সত্য দ্বারা আঘাত হানি মিথ্যার উপর ফলে উহা মিথ্যা কে করিয়া দেয় এবং তৎক্ষণাৎ মিথ্যার নিশ্চিন্ন হইয়া যায় দুর্ভোগ তোমাদের তোমরা যাহা বলিতেছ তাহার জন্য আকাশ মন্ডিল পৃথিবীতে যাহারা আছে তাহারা তাহারি তাহার সান্নিধ্যে যাহারা আছে তাহারা অহংকার বসে তাহার ইবেদত করা হইতে বিমুখ হয় না এবং ক্লান্তিও বোধ করে না তাহার শৈথিলহারা মৃত্তিকা হইতে তৈরি যেসব দেবতা গ্রহণ করিয়াছে मृत के जीवित करतीत बहु इलाकित आकाश मंडलियों पृथ्वी तब उभय ध्वस हित अतए उ তা হইতে আর প্রশ্ন করা যাইবে না বরং উহাদেরকে প্রশ্ন করা হইবে هذا ذكر من معي وذكر من قبلي بل اكثرهم لا يعلمون الحق فهم معرضون وركتاকে বিততো বহু ইলাহ গ্রহণ করিয়েছে বলো তোমরা তোমাদের প্রমাণ উপস্থিত করো ইহাই আমার সঙ্গে যাহারা আছে তাহাদের জন্য উপদেশ এবং ইহাই উপদেশ ছিল আমার পূর্ববর্তীদের জন্য কিন্তু উহাদের অধিকাংশ প্রকৃত সত্য জানে না ফলে উহারা মুখ ফিরাইয়া নেয় আমি তোমার পূর্বে এমন কোন রাসুল প্রেরণ করে নেই তাহার প্রতি এই অহি ব্যতীত যে আমি ব্যতীত অন্য কোন ইলাস নাই সুতরাং আমারই উহারা বলে দময় আল্লাহ সন্তান গ্রহণ করিয়াছেন তিনি পবিত্র মহান তাহার তো তাহার সম্মানিত বান্দা আগে কথা আদেশ থাকে তাহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তাহা তিনি অবগত তাহারা সুপারিশ করে শুধু উহাদের জন্য যাহাদের প্রতি তিনি সন্তুষ্ট এবং তাহারা তাহার ভয়ে ভীত সন্ত্রস্তিহানি কান তাহাদের মধ্যে যে বলিবে আমি ইলাহ তিনি ব্যতীত তাহাকে আমি প্রতিফল দিব জাহান নাম এইভাবে যাহারা কুফরি করে তাহারা কি ভাবিয়া না যে আকাশ মন্ডলীয় পৃথিবী মিশিয়া দিলাম। এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করিলাম পানি হইতে আনেবে না उन्तव्य स्थले पोचितकाश के कर কিন্তু উহারা আকাশস্থিত বলি হইতে মুখ ফিরে আলোয় আল্লাহ সৃষ্টি করিয়াছেন রাত্রি ও দিবস এবং সূর্য ও চন্দ্র প্রত্যেকেই নিজ নিজ কক্ষ বিচরণ করে أَفَإِن مِتَّ فَهُمُ الْخَالِدُونَ أَمِن تُمَارِ پُرْبِيَوَ كُنُو مَنُشْكِ عَنَنْتَ جِبَوَنْ دَعْنَ كُرِي نَائِ شُتْرَنْ تُمَارِ مِتَّ حَيْلِهِ وَهَرَاكِ چِرُو جِبِي حَيَا تَكِبِي كُلُّ نَفْسِن জীব মাত্রে মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা বিশেষভাবে পরীক্ষা করিয়া থাকি এবং আমারই নিকট তোমরা প্রত্যান্বিত হইবে কাফিরা যখন তোমাকে দেখে তখন উহারা তোমাকে কেবল বিদ্রুপের পাত্র রূপেই গ্রহণ করে উহারা বলে এই কি সেই যে তোমাদের দেব দেবীগুলির সমালোচনা করে অথচ উহারাই তো রহমানের উল্লেখের বিরোধিতা করে আজাল মানুষ সৃষ্টিগত ভাবে তরা প্রবণ শীঘ্রই আমি তোমাদেরকে আমার নিদর্শনাবলী দেখাইব সুতরাং তোমরা আমাকে তরা করিতে বলিও না ويقولون متى هذا الوعد ان كنتم صادقين এবং উহারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হইবে لو يعلم الذين كفروا حين لا يكفون عن لَوْ يَعْلَمُ الَّذِينَ كَفَرُوا حِيْنَ نَلاَ يَكُفُّونَ عَنْ وُجُوهِهِمُ النَّارَ وَلاَ ظُهُورِهِمْ وَلاَ هُمْ مِنْ مُنْصَرٍ हाय যদি কাফিরা সেই সময়ের কথা জানিত যখন উহারা তাদের সমূহ পশ্চাত হইতে অগ্নি প্রতিরোধ করিতে পারবে না এবং উহাদেরকে সাহায্য করাও হইবে না بل بغته فتبهتهم فلا يستطيعون ردها ولا هم منضرون بوستুত উহাদের উপর আশিবে অতর্কিত ভাবে এবং উহাদেরকে হতবম্ব করিয়া দিবে ফলে উহারা উহার রোধ করিতে পারবে না এবং উহাদেরকে অবকাশও দেওয়া হইবে না ওয়া ঠাট্টা বিদ্রুপ করিত তাহা বিদ্রুপকারীদের পরিবেষ্ট করিয়াছিল بَلْ هُمْ عَن ذِكْرِ رَبِّهِمْ مُعْرِضُونَ بَلْ رَحْمَنُ هَيْتَ كِي تُمدَر كِي رোক্কা কুরিবে রাত্ৰিত مِنْ دُونِنَا তবে কি আমি ব্যতীত উহাদের এমন দেব দেবীও আছে যারা উহাদেরকে রক্ষা করিতে পারে ইহারা তো নিজেদেরকেই সাহায্য করিতে পারে না এবং আমার বিরুদ্ধে উহাদের সাহায্যকারীও থাকিবে না حتى طال عليهم العمر أفلا يرون اننا ناتي الارض ننقصها من اطرافها افهم الغالبون بستت আমি উহাদেরকে এবং উহাদের পিতৃপুরুষদেরকে ভোগ সম্বর দিয়াছিলাম অতিকিন্তু উহাদের आयुष কালও হইয়াছিল দিকে আমি উহাদের দেশকে চতুর্দিক হইতে সংকুচিত করিয়া নিতেছি তবু কি উহারা বিজয়ী হইবে আমি তো কেবল অভি দ্বারাই তোমাদেরকে সতর্ক করি কিন্তু যাহারা বোধির তাহাদেরকে যখন সতর্ক করা হয় তখন তাহারা সতর্ক বাণী শুনে না ও ওরা বলিযা উঠিবে হায় দুর্ভোগ আমাদের আমরা তো ছিলাম জালিমিস এবং কিয়ামত দিবসে আমি স্থাপন করিব ন্যায় বিচারের মানদণ্ড সুতরাং কাহার প্রতি কোনো অবিচার করা হইবে না এবং কর্ম যদি তিল পরিমাণ ওজনেরও হয় তবুও উহা আমি উপস্থিত করিব হিসাব গ্রহণকারী রূপে আমি যথেষ্ট আমি তো হারুন কে দিয়াছিলাম ফুরকান জ্যোতি ও উপদেশ মুহুই যারা না তাদের তাহাদের প্রতি বালককে ভয় করে এবং তারা কিয়ামত সম্পর্কে ভীত সন্ত্রস্তিবাহ ইয়া কল্যাণময় উপদেশ আমি ইহা অবতীর্ণ করিয়াছি تو بو که تمره یکی آشیکر کرو وَلَقَدَ آتَيْنَا إِبْرَاهِيمَ رُشْدَهُ مِن قَبْلُ وَكُنَّا بِهِ عَالِمِينَ امیتری هر پورو بی ابراهیم که شد پتر گاندیا چیلمم এবং আমি তাহার সম্বন্ধে ছিলাম সম্ভব পরিজ্ঞাত যখন সে তাহার পিতা ও তাহার সম্প্রদায়কে বলিল এই মূর্তিগুলি কি যাদের পূজায় তোমরা রত রইয়াছ কিন্তু সে বলিল তোমরা নিজেরা এবং তোমাদের পিত্ি পুরিশ গনো রোযাছে সবস্টো বিপ্রান দিতে কালু এজিটানা বিল হক্ট এম এন্ত মান্ত মান্ত उहराा बल तुम कित्य आनिया ना तुम्हें कौतुक कर तुम्हारेपालक तो तु आकाश मंडलियों पृथ्वीपालक जिन्ह उ करतम साक्षी وَتَ اللَّهِ لَأَكِيدَنَّ أَصْنَامَكُمْ بَعْدَ أَن تُوَلُّو مُدْبِرِينَ شَفْتَ اللَّهُ تُمْرَا جَوْلِيَا گِلِي آمِي تَمَدَرِ مُتْتِكُلِي شَمْمَنْدِي عَبَرْسَئِ قَوْشَلْ عَبَلَمْبَنْ كُرِبَو فَجَعَلَهُمْ جُذَادًا إِلَّا كَبِيرًا لَهُمْ لَعَلَّهُمْ إِلَيْه সে চূন্য বিচুন্ন করিয়া দিল মূর্তিগুলিকে উহাদের প্রধানটি ব্যতীত যাতে উহারা তাহার দিকে আসে উহারা বলিল আমাদের উপাস্যগুলির প্রতি এইরূপ করিল কে সে নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারী এক ইব্রাহিম উহারা বলিল তাহাকে উপস্থিত করা লোকসমুখে যা তু প্রত্যক্ষ করিতে পারে বলিল হে বহিম তুমি কি আমাদের উপাসগুলির প্রতি এই রূপ করিয়াছি সে বল বরং ইহাদের এই প্রধান সেই তো ইহা করিয়াছে ইহাদেরকে জিজ্ঞাসা কর যদি ইহারা কথা বলিতে পারে তখন ওহারা মনে মনে চিন্তা করিয়া দেখিল এবং একে অপরকে বলিতে লাগিল তোমরাই তো সীমা লঙ্ঘনকারী ثم منكسوا على رؤوسهم لقد علم تماما اولاين ينطقون অতঃপর ওদের মস্তিষ্ক অবনত হইয়া গেল এবং উহারা বলিল তুমি তো ইবাহিম বলিল তবে তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছু ইবাদত করো যা তোমাদের উপকার করিতে পারে না ক্ষতিও করিতে পারে না ঠিক তোমাদেরকে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাহাদের ইবাদত কর তাহাদেরকে তবু কি তোমরা বুঝিবে না উহারা বলিল তাকে পোড়াইয়া দাও সাহায্য করো তোমাদের দেবতাগুলিকে তোমরা যদি কিছু করতে চাও قلنا يا نار كوني بردا وسلاما على ابراهيم Amebolam he ogni tumi ibrahimer jonno shitol o nirapod hoye jaao Wa aradu bihi kaydan আমি ওদেরকে করিয়া দিলাম সর্বাধিক ক্ষতিগ্রস্ত এবং আমি তাহাকে ও লুতকে উদ্ধার করিয়া লইয়া গেলাম সেই দেশে যেখানে আমি কল্যাণ রাখিয়াছি বিশ্ববাসীর জন্য এবং আমি ইব্রাহিমকে দান করিয়াছিলামুব আর প্রত্যেককেই করিয়াছিলাম সৎকর্ম পরায়ণ বি وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيْتَاءَ الزَّكَاءِ وَكَانُوا لَنَا عَابِدِينَ يبنغ تَحْدرَكَي قُرِيَا چْلَام نَتَا تَحْرَامَن نِدَّشَ وَنُشَرَ مَانُشْكَيَ پَتْ پردُشَّنَ كُرِيْتُو تَحْدرَكَي اُحِي پِرُنْ قُرِيَا چْلَام شَتْ قَرْ সালাত কায়ে করিতে এবং জাকাত প্রদান করিতে তাহারা আমারই ইবাদত করিত ওয়ালুতুল হুম ক্যু কৌ ই এবং লুটকে দিয়াছিলাম প্রজ্ঞা ও জ্ঞান এবং তাহাকে উদ্ধার করিয়াছিলাম এমন এক জনপদ হইতে যাহার অধিবাসীরা লিপ্ত ছিল কর্মে। উহারা ছিল এক মন্দ সম্প্রদায় সত্য ত্যাগী এবং তাহাকে আমি আমার অনুগ্রহ ভাজন করিয়াছিলাম সে ছিল সৎ কর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত পূর্বে সে যখন আহ্বান করিয়াছিল তখন আমি সাড়া দিয়াছিলাম তাহার আহ্বানে এবং তাহাকে ও তাহার পরিজন বর্গকে মহাসঙ্কট হইতে উদ্ধার করিয়াছিলাম وَنَصَرْنَاهُ مِنَ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِ آيَاتِنَا إِنَّهُمْ كَانُوا قَوْمَ سَوْئِن فَأَغْرَقْنَاهُمْ أَجْمَعِينَ إِبَوْنْغَ مِنْ تَحَا كِي سَعَدْ جَا كُرِيَا چِلَمْ سَعِي شَمْبْرَدَيَرِ بِرُودِّ جَهَا এই জন্য উভাদে সকলকেই আমি নিমজ্জিত করিয়াছিলাম এবং স্মরণ করা দাউদ ও সুলাইমানের কথা যখন তারা বিচার করিতে শস্য ক্ষেত্র সম্পর্কে উহাতে রাত্রিকালে প্রবেশ করিয়াছিল কোন সম্প্রদায়ের মেশ আমি প্রত্যক্ষ করিতেছিলাম তাহাদের বিচার কুন্না আমি দাউদের সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিত আমি ছিলাম এই সমস্ত কর্তা আর আমি তাহাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলাম। যাতে উহা তোমাদের যুদ্ধে তোমাদেরকে রক্ষা করে সুতরাং তোমরা কি কৃতজ্ঞ হইবে না এবং সুলামানের বসিভূত করিয়া দিয়েছিলাম উদ্দাম বায়ুকে উহা তার প্রবাহিত হইতো সেই দেশের দিকে যেখানে আমি কল্যাণ রাখিয়াছি প্রত্যেক বিষয় সম্পর্কে আমি অবগত এবং শয়তানদের মধ্যে কতক তাহার জন্য ডুবুরির কাজ করিত ইয়া ব্যতীত অন্য কাজও করিত আমি ওহাদের রক্ষাকারী ছিলাম এবং স্মরণ করো আয়ুবের কথা যখন সে তাহার প্রতি বালককে আহ্বান করিয়া বলিয়াছিল আমি দুঃখ কষ্টে পড়িয়াছি أرتمت الشرب السيشتدان فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم وآتيناه أهله ومثلهم معهم رحمة من তখন আমি তাহার ডাকে সাড়া দিলাম তাহার দুঃখ কষ্ট দূরীভূত করিয়া দিলাম তাহাকে তাহার পরিবার পরিজন ফিরাইয়া দিলাম এবং তাহাদের সঙ্গে তাহাদের মতো আরও দিলাম আমার বিশেষ রহমত রূপে এবং ইবাদতকারীদের জন্য উপদেশ রূপাই এবং স্মরণ কর ইসমাইল ইদ্রিস ওজুল কিফল এর কথা তাদের প্রত্যেকেই ছিল ধৈর্যশীল এবং তাহাদেরকে আমি আমার অনুগ্রহ ভাজন করিয়াছিলাম তাহারা তো ছিল সৎ কর্ম পরায়ন ওদিব এবং স্মরণ করার জন্যুনের কথা যখন সে ক্রোধ ভরে বাইর হইয়া গিয়াছিল এবং মনে করিয়াছিল আমি তাহার জন্য শাস্তি নির্ধারণ করিব না অতঃ সে অন্ধকার হইতে আহ্বান করিয়াছিল তুমি ব্যতীত কোন ইলা নাই তুমি পবিত্র মহান আমি তো সীমা লঙ্ঘনকারী তখন আমি তাহারটাকে সাড়া দিয়াছিলাম এবং তাহাকে উদ্ধার করিয়াছিলাম দুশ্চিন্তা হইতে এবং এইভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করিয়া থাকি এবং স্মরণ কর জাকারিয়ার কথা যখন সে তাহার প্রতিপালককে আহ্বান করিয়া বলিয়াছিল হে আমার প্রতিপালক আমাকে একা রাখিও না তুমি তো শ্রেষ্ঠ মালিকানার অধিকারী অতঃপর আমি তাহার আহ্বানে সাড়া দিয়াছিলাম এবং তাহাকে দান করিয়াছিলাম ইয়াহ ইয়াহ এবং ভীতির সঙ্গে এবং তাহারা ছিল আমার নিকট বিনীত এবং স্মরণ কর সেই নারীকে যে নিজ সতীর্থকে রক্ষা করিয়াছিল অতঃপর তাহার মধ্যে আমি আমার রূপ ফুকিয়া দিয়াছিলাম এবং তাহাকে ও তাহার পুত্রকে করিয়াছিলাম বিশ্ববাসীর জন্য এক নিদর্শন ات واحده وانا ربكم فاعبدون هي جتماদের জাতি ইয়া তো একি জাতি এবং আমিই তোমাদের প্রতিপালক অতএব আমার ইবাদত করো بينهم كل الينا راجعون কিন্তু তারা নিজেদের কার্যকলাপে পরস্পরের মধ্যে ভেদ সৃষ্টি করি প্রত্যেকেই প্রত্যান্ড সুতরাং যদি কেহ মুমিন হইয়া সৎকর্ম করে তাহার কর্ম প্রচেষ্টা অগ্রাহ্য হইবে না এবং আমি তো উহা লিখিয়া রাখি যে জনপদকে আমি ধ্বংস করিয়াছি তাহার সম্পর্কে নিষিদ্ধ হইয়াছে যে তাহার অধিবাসী বৃন্দু ফিরিয়া আসিবে না حَتَّىٰ إِذَا فُتِحَتْ يَأْجُوْجُ وَمَأْجُوْجُ وَهُمْ مِنْ كُلِّ حَدَ بِيَنْسِلُونَ يَا مَنْ كِي جَكْنْ يَأْجُوْجْ وَمَأْجُوْجْ كَي مُقْتِ دَوَا هُئِ بَي يَبُنْ اُوهَرَا پْرَتِي অবক প্রতিশ্রুত কাল আসন্ন হইলে অকস্মার কাু স্থির হইয়া যাইবে উহারা বলিবে হায় দুর্ভোগ আমাদের আমরা তো ছিলাম এ বিষয়ে উদাসীন না আমরা সীমা লঙ্ঘন করিয়েছিলাম তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাহাদের ইবাদত করো সেইগুলি তো জাহান্নামের ইন্দন তোমরা সকলেই উহাতে প্রবেশ করিবেলা যদি উহারা ইলাহ হইতো তবে উহারা জাহান নামে প্রবেশ করিতো না উহাদের সকলেই উহাতে স্থায়ী হইবে এবং যাহ জন্য আমার নিকট হইতে পূর্ব হইতে কল্যাণ নির্ধারিত হয়েছে। তারা উহার ক্ষীণতম শব্দও শুনিবে না এবং সেখানে তারা তাদের মন যাহা চায় চিরকাল করিবে মহাভীতি তাহাদেরকে বিষাদকৃষ্ট করিবে না এবং ফিরেস্তাগণ তাহাদেরকে অভ্যর্থনা করিবে এই বলিয়া এই তোমাদের সেই দিন যাহার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হইয়াছিল সেদিন আকাশ মন্ডলীকে গুটাইয়া ফেলিব যেভাবে গুটানা হয় লিখিত দফতর যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করিয়াছিলাম সেইভাবে পুনরায় সৃষ্টি করিব প্রতিশ্রুতি পালন আমার কর্তব্য আমি পালন করিবই আমি উপদেশের পর কিতাবে লিখিয়া দিয়েছি যে আমার যোগ্যতা সম্পন্ন বান্দাগন পৃথিবীর অধিকারী হইবে যারা ইবাদত আমি তো তোমাকে বিশ্ব জগতের প্রতি কেবল রহমত রূপেই প্রেরণ করিয়াছি قل انما يوحى الي انما الهكم اله واحد فهل انتم مسلمون বল আমার প্রতি ওহি হয় যে তোমাদের ইলাহ এক ইলা সুতারং তোমরা হইয়া যাও আত্মসমর্পণকারী তা ان তবে উহারা মুখ ফিরাইয়া লইলে তুমি বলিও আমি তোমাদেরকে যথাযথ জানাইয়া এবং তোমাদেরকে যে বিষয়ের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে আমি জানি না তাহা আসন্ন না দুরস্থিত গোপন করো আমি জানি না হয়তো ইহা তোমাদের জন্য এক পরীক্ষা এবং জীবন উপভোগ কিছু কালের জন্য রাসুল বলিয়াছিল হে আমার প্রতিপালক তুমি ন্যায়ের সঙ্গে ফয়সালা করিয়া দিও আমাদের প্রতিপালক তো দয়াময় তোমরা যাহা বলিতেছ সে বিষয় একমাত্র সহাস্থল তিনি